আবু সাইদ খুজির রজেলাহ তালান হতে বর্ণিত তিনি বলেন নাবী সাল্লাহ সালাম একদা মেম্বরের উপর বসলেন এবং আমরা তাঁর চারিদিকে মুখ করে বসলাম